ঃতী নাহনুখাল উল তু সদ্য কু আফর আই তুম নুন نحنُ قَدّرناَا بَيْنَكُم المَوْوتَ وَماَا نَحْنُ بمَصْوقين على أَنُّ بَدِّلَ أَمْثَلَكُمْ وَنُشِئكُمْ فِي مَا لاَا تَلَمُون وَلَقدَدْ عَمتُم النَّشأتَ الْأُولَا فَلَلاَا تَذَكَّرون. أَفَرَأَيْتُمْ مَا تَحْرُثُونَ أَأَنْتُمْ تَزْرَعُونَهُ أَمْ نَحْنُ الزَّارِعُونَ لَوْ نَشَاءُ لَجَعَلْنَاهُ حُطَامًا فَضَلْتُمْ تَفَكَّهُونَ إِنَّا لَمُغْرَمُونَ بَلْ نَحْنُ مَحْرُومُونَ أَفَرَأَيْتُمُ الْمَاءَ الَّذِي تَشْرَبُونَ أَأَنتُمْ أَنزَلْتُمُوهُ مِنَ الْمُزْنِ أَمْ نَحْنُ الْمُنْزِلُونَ لَوْ نَشَاءُ جَعَلْنَاهُ أُجَاجًا فَلَوْ لَا تَشْكُرُونَ أَفَرَأَيْتُمُ النَّارَ الَّتِي تُورُونَ أَأَنتُمْ أَنْشَأْتُمْ شَجَرَتَهَا أَمْ نَحْنُ الْمُنْشِئُونَ نَحنُ جَعلناهَا تَكِرَةَ وَمَتَ عَِ المُقُوين فَسَبِّح بِسممِ رَبّكَ العظم فَلَا أُقُِّمُ بِمَوَاقِ إ جُون وَإِهُ لَقَسَمُ لَ تَلَمُ نَظ إِهُ لَقُرآن كريم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 সম্মানিত হাজির ছিলাম সম্ভবত শেষের কয়েকটি আয়াত আবার একটু রিপিট করি তর্জমাগুলো শুধু আমাদের কন্টিনিউশন থাকার জন্য কোথায় ছিলাম এটার সিলসিলা বুঝার জন্য আল্লাহ তালে সাত করেছিলউ কুন আমরাই তোমাদেরকে সৃষ্টি করেছি আল্লাহ একাই সৃষ্টি করেছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমরা যদি সেটা বিশ্বাস করতে আর বিশ্বাস না করে আরেকজন আসেন সবাই জানে নাস্তিক ও বুঝে আল্লাহকে স্বীকার না করলেও যে তাকে আর কেউ সৃষ্টি করেনি সে যদি মনে করি হয়ে গেছে কিন্তু আল্লাহ ছাড়া আর কেউ সৃষ্টি করেছেন এরকম কোন কাফের বেদিনে পৃথিবীতে আরও কোনো সৃষ্টিকর্তা খুঁজে পেয়েছে বলে তো আমার মনে হয় না এমনকি আমাদের দেশে হিন্দুরাও বিশ্বাস করে সৃষ্টিকর্তাকে ঈশ্বর ঈশ্বর মানি দিনে আসল সৃষ্টিকর্তা আর তাদের অনেক রকমের মাবুদ আছে কালী আসে দুর্গা আছে ইত্যাদি আসে কিন্তু কালী এবং দুর্গা এগুলো সৃষ্টি করে না সৃষ্টি কে করেছেন আল্লাহ তালা ইনডাইরেক্টলি যে কোনো নামে হলে সেদিকে তারা স্বীকার করে এটা ঠিক যেমন আরবের মোশেকরাও স্বীকার করেছিল এরপর আল্লাহ বলেন যে সৃষ্টিটা আমি কিভাবে করেছি তোমরা তোমাদের স্ত্রীর মণি বের হয়ে বের করে দিয়ে আস মণি পুরুষের শরীর থেকে যে ধাতু বের হয়ে যায় এই ধাতু দিয়ে কি তুমি চাইনি সৃষ্টি করতে পারবে না এর পিছনে আল্লাহ তালার বিরাট মেকানিজম কাজ করছে আমরা কি এই সৃষ্টিকর্তা নই কিভাবে এই মণিকে মাংস তৈরি করতে হবে মাংস থেকে কিভাবে একটা সেই দেওয়া হবে এই সেপ থেকে কিভাবে আবার গোস্তু চামড়া মাথার চুল সবকিছু দিয়ে একটা হয়। এই কাজ করে এবং কিভাবে মানব শিশু পৃথিবীতে আসে ওমা নহন এভাবে সৃষ্টি যেমন আমরা করি তোমাদের মৌত কবে হবে এটাও আমরাই ঠিক করে রেখেছি আল্লাহ করবেন এখানে একজন আরেকজনকে গুলি করে মেরে ফেলল এতে নিজেই একজন আরেক মেরে ফেলল সে মেরে ফেলেছে এই প্রক্রিয়া সে ব্যবহৃত হয়েছে এরকমভাবে মারা যাবে এটা যেমন আল্লাহ তালা ফয়সালা করেছেন এই ব্যক্তি অন্যায় ভাবে একজনকে মারার কারণে তার শাস্তিও আল্লাহ দেবেন কিন্তু আল্লাহ করলে কিন্তু হায়াত এবং মৌতের ফয়সালা আল্লাহ তালাই করেন এই ব্যাপারেও মানুষের পৃথিবীর অনেক মানুষেরই করে সন্দেহ আছে বলে আমার মনে হয় না আল্লাহ তালাই মৌতের ফয়সলা করেন ওমা আর মৌতের ফায়সলাকে আগে পরে করে নিয়ে আসতে একটুখানি অথবা আল্লাহ এটা করতে অসুবিধা আছে আল্লাহ দিতে চেয়েছেন কালকে কিন্তু ডাক্তাররা এসে আপনাকে আরো দশ বছর এ শক্তি কি ডাক্তারদের আছে আসে তো কাজেই হায়াত এবং মৌতের ফয়সলা আল্লাহ তালা কাছে মানুষকে স্বীকার করতেই হবে আল্লাহ আলু আল্লাহমা আর আল্লাহ তালা চাইলে তোমাদের এই মকার কাফের দিকে লক্ষ্য করে আল্লাহ তালা বলছিলেন এখনো পৃথিবীতে যারা আল্লাহ তালার সঙ্গে বেয়াদমি করে কথা শুনে না তাদেরকে লক্ষ্য করে বলছেন তিনি চাইলে তোমাদেরকে পৃথিবীতিকে সরিয়ে নিয়ে যে আরেক জেনারেশন নিয়ে আসবেন তোমাদেরকে আল্লাহ তালা আজাদ দিয়ে শেষ করে দেবেন ফি শেয়াকফিমা আল্লাহ আলামুন আর কত জাতি কত জেনারেশন যুগ যুগ ধরে আসবে তোমরা এই কাজ গুলো তোমরা তো জেনেছ তোমাদেরকে প্রথম সৃষ্টি করা হয়েছে যে কে সৃষ্টি করলেন কিভাবে করলেন এতক্ষণ তা বললাম এটা তো তোমরা বুঝতে পারছ আবার মৃত্যুর পরে আমি যে আবার সৃষ্টি করতে পারবো, তোমাদের আবার যে যে আনবো আমি এই কথাগুলো সত্যি হতে পারে এ তোমাদের এখনো কেন সন্দেহ থাকে বিশ্বাস করো না গ্রহণ করো না কেন এ বিষয়ে তোমরা এখনো অন্যায় কর এবং অমান্য করো কুফরি কর ইনকার করো এখনো ইমান আনো না আখেরাতের প্রতি পৃথিবীর অনেক মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন এটা ইন ডাইরেক্ট স্বীকার করলেও আখেরাতে লাগবে এই জন্যই তো তারা আমলের ব্যাপারে চিন্তা করে না মৃত্যুর পরে কি হবে এই প্রশ্ন তারা করে না আগেরটাই চিন্তা করে সারাদিন মাটির নিচে গেলে কি হবে এই চিন্তাটা করে না উপরে থাকা অবস্থা কেমনি বেশি খাওয়া যায় লাইফ বেশি এনজয় করা যায় কিভাবে ভোগ করা যায় টাকা পয়সা বেশি কামানো যায় শুধু এই চিন্তাটাই তো এটা তো অবস্থা আমাদের অবস্থা কি মুসলমানরা কয়জন মৃত্যুর পরে কি হবে এটা নিয়ে চিন্তা করে দিন চিন্তা কোনটা থাকে এই দুনিয়ার মধ্যে আমার অবস্থা কি আমার কি অবস্থা আমার আখের কিভাবে গোটাচ্ছে আখের গোটায় নেওয়া বলে আখের গোটাটা মানে দুনিয়া আখের গোটানো আমাদের পরের ঠানা সমস্ত হিসাব নিকাশে তা আসলে যে আখেরাতে একটা আছে কবরে সবাই দিয়ে আসলে শেষ না ওখানে আমার হিসাব নিকাশ চলবে আমাকে আবার নতুন করে আল্লাহর কাছে হাজিরা দেওয়ার জন্য চিন্তা করা হবে এই কথাগুলো করার হাদিসে থেকে গেল আমাদের জীবনের মধ্যে এগুলাকে আমরা টেনে আনলাম না এই আমরা আমাদের জীবনকে লাইন করার জন্য চিন্তা করি না গুনা ছেড়ে দেওয়া চিন্তা করি না আল্লাহ তালার কাছে হিসাব দেওয়ার জন্য মেয়েকে আমার তৈরি করার জন্য চিন্তা করি না আমাদের জীবন সংক্রান্ত কথা বলার পরে দুনিয়ার যেগুলো আমরা কামাই করি যেগুলো আমরা ভোগ করতে চাই এগুলোর দিকে আল্লা তালা আরো কিছু কথা যোগ করছেন এখন আমাদেরকে মনে করে নিচ্ছেন এই যে তোমরা কৃষি কাজ কর শস্য পণ্য এগুলো তোমরা চাষবাস করো এই চাষবাস যে করা কি সব তোমরাই করো না আমার কিছু অবদান এখানে আছে আমরা হাল চাষ করি বীজ বপন করে আসি আবার মাঝে মধ্যে আমরা এগুলা ঘাস টাস সাফ করে দেই দেওয়ার ব্যবস্থা করি আমরাই সব করি না আল্লাহ কিছু করার দরকার ফসল হবে কোন নিরাপত্তা আছে নিশ্চয়তা নাই কোন সময় কৃষক দেখে যে মাস আল্লাহ কি ভালো ফলন হয়েছে ফসলে বাড়িঘর ভর্তি হয়ে গেছে কোন কোন সময় দেখে যে মন মতো হলো না একদম কম হয়ে গেল ঠকে গেলাম এবার সুবিধা হলো না তাহলে আপনি আমি চাষটা করলেই হবে না এখানে আরেকজনের চাষটা কাজ করছে আরেকজনের হুকুম কাজ করে তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহ বলেন তোমরা কাজ করো খেত খামার করো। নাকি করিজাহ কাজে আমরাও কিছু করি আল্লাহ তালা অগণিত ফেরস্তা লাগিয়ে দেন আপনি জমিনের মধ্যে ধানের বীজ লাগিয়ে লুকিয়ে আসেন এরপরে বিভিন্ন ফল সবজি ফুল সব কিছুকে মাটির নিচে গেঁড়ে দিয়ে আসেন বীজটাকে আপনি গেড়ে দিয়ে আসা পরে ডিউটি শেষ ফেরিস্তাদের ডিউটি কেবল শুরু হয় তারা সেখানে অনেক কাজ করেন আল্লাহর বাহিনী কাজ করছে সেই কৃষকগুলোকে তো আমরা দেখি না আল্লাহ তালা অফরন্ত এই ফেরেস্তা সেখানে লাগিয়ে দিয়েছে। আল্লাহ তালা বলেছেন তিনি ফালেকুল হাববে ওয়ার না মাটির মধ্যে বীজটাকে তিনি হাববে ওয়ার নাওয়া আল্লাহ তালা বলেছেন তিনি এগুলাকে ফাটিয়ে দেন ফাটিয়ে দিলে অঙ্কুর বের হয়ে আসে তাই না আবার জমিনকে তিনি ফাটিয়ে দেন এত নরম সবজি এত নরম চারা এই মাটি ফুড়ে আল্লাহ তালা জমিনকে চিরে দেন ফেটে দেন যিনি রাতের অন্ধকার ফেটে দিয়ে চিরে দিয়ে দিনের আলো নিয়ে আসেন তিনি জমিনকে ফেটে দিয়ে নিচে থেকে চারা গজিয়ে নিয়ে আসেন দেখ এই কাজের পিছনে আমাদের নিজেকের ব্যবস্থা করার জন্য আল্লাহ তালা অফরন্ত দান সেখানে রয়েছে যেগুলো আমরা দেখি না বুঝি না এই জন্য স্বীকার করি না আমি যদি চাই এই সবুজ শ্যামল চারা শস্য ক্ষেত এগুলো এত সবুজ হয়ে ফলে ফুলে ফসলে পরিপূর্ণ না হয়ে এগুলো মরে যেতে পারে এগুলো মরে যেতে পারে এগুলো হুতামার হয়ে যেতে পারে আমি আমাদের এলাকায় দেখেছি কোন কোনো সময় বর্ষাকালেও খেত ধান খ্যাত মার্শাল্লা বড় হচ্ছে বড় হচ্ছে দেখা গেলে একটা খ্যাতের একটা কোন অর্ধেক বা বিভিন্ন কয়েকটা খ্যাত মিলে হঠাৎ করে দেখা যায় কেমন জানি এগুলো জ্বলে গেছে মরে গেছে মনে করেন আগুন দিয়ে পড়ে ফেলেছিল এটা কি সব জায়গায় আছে এটা এটাকে কি বলেন কি ব্যাপার এখানে আগুন দিলে ওকে এগুলো পুড়ে গেল কেন জ্বলে গেল কেন গরমে জলে এই গরমে যে জলে এই গরমের মধ্যে আগুন আছে। সকলটা তো জলে নাই এখান থেকে জ্বলছে কেন সব খেতে জলে নাই এখানে জলে গেলে কেন আল্লাহ তালা দেখান এই লোক তোমরা যে ফসল খাও ধান খাও সবজি খাও ফল খাও সবগুলা আমি পারলে জ্বালাই দিতাম কোনো ফসল পেতা না সব জ্বলে যেতেও গরম দিয়ে এই কথা আল্লাহ তালা বলছেন এখানে যে আমি চাইলে সবগুলোকে জালিয়ে দিতাম কোনো কি হয়েছে এটা হয়েছে সেটা হয়েছে তোমরা অনেক কথা বার্তা বলতো রিসার্চ করতাম বিজ্ঞানীরা গবেষণা করতে এরকম হয় কেন ইন্না লামুক রামুন তো তোমরা কেউ কেউ বলতে যে আমরা তো একবার একেবারে মুগ হয়ে গেলাম অর্থাৎ আমরা সব ঠকে গেলাম আমরা সব মিস করলাম আমরা সব কিছুই পেলাম না অথবা মাহরুমুন আমরা মাহরুম হয়ে গেলাম এবার আমাদের ফসল মোটেই ভালো হল না আমাদের ফসল মোটেই ভালো হলো না আমরা ঠকে গেলাম আমাদের ফসলটা এবারে বরবাদ হয়ে গেল। এগুলো বলতো বলা বলি কিন্তু তোমাদের হাতে এটার কোন সমাধান থাকতো না কিন্তু আমি মেহরবানি করে তোমাদেরকে শস্য ভূমিতে চাষবাস করে কি সুন্দর ফসল ঘরে জন্য সবজি গাছপালা ফল ফুল দিয়ে তোমাদেরকে কত রকমের রকমারি দিয়ে তোমাদেরকে রিজেক্ট প্রভাইড করে থাকি এই হল খাবারের কথা খাদ্যশস্যর কথা এরপরে আল্লাহ তারা বলছেন যে তোমাদের ড্রিঙ্ক করা যে পানি যে পানি না হলে তোমাদের জীবন বাঁচবে না পানির অপর নাম জীবন পানি না থাকবে জীবন থাকবে না মানুষের জীবন থাকবে না জানুয়ারের জীবন থাকবে না শস্য ফল মূল কোন কিছু থাকে কিছুই থাকে না এই পানি কিনে আমদ পানির কথা বলছেন আল্লাহ তালা আফারো আই তুমুল মা আ এখন দেখো তোমরা পানি কে আফার এই তুমুল মা তোমরা কি পানি দেখেছ আল্লা শাবুন যে পানিকে তোমরা পান কর আং তুম আং জাল তুমু হুমাল মুজনে ম্যাগ ভরা বৃষ্টি থেকে ম্যাগ থেকে পানি ভরা ম্যাগ থেকে তোমরা নাজিল করো বৃষ্টি করি ম্যাগের পানি আসলে থেকে আসে অরিজিন কোথায় তার। জলীয় বাষ্প যারা প্রাইমারি স্কুলে বিজ্ঞান পড়েছেন জলীয় বাষ্প বাতাসের সঙ্গে এই যে সাগর আছে নদী আছে পুকুর আছে কত কি প্রকার প্লেনে যখন উঠি নাই তখন তো এত বুঝি নাই এখন যখন প্লেন জার্নি করি দেখা যায় ম্যাগ সারা দুনিয়া ম্যাগের সাদ দি আল্লাহ ভর্তি করে দিয়েছে তাই না কত ম্যাগের রাস্তা পাড়ি দিয়ে विमान छुटे आग देखा चमत्कार सूझेम बरफर मत मैं जगह खूब कलो कलो है कृष्टि नाम आगे कलो है तर भारी है ना हल्का भारिगे हल्का तुलार मत उड़ते थे আর যখন বৃষ্টি নামার সুযোগ হয় তখন কালো হয়ে যায় ভারী হয়ে যায় আর ধরে রাখা যায় না নিচে পড়বে এখন নিচে পড়তে গেলে যদি পুরো যায় তখন কি কম বাড়ির উপরে পড়লে ছাদ সহ মানুষ সহ সব শেষ হয়ে যাবে এমনিতি যখন দেখা যায় যে একটুখানি বৃষ্টি পড়ে বড় বড় টুকরা হয়ে পড়ে বরফে আমাদের দেশে আমগুলো বারোটা বেজে যায় অনেক ফসল টসল নষ্ট হয়ে যায় একটু বৃষ্টি পড়লে তো আল্লাহ তালা শিলাবৃষ্টি আল্লাহ যে অন্যভাবে আল্লাহ তালা বলেছেন যে আমি পানি এমন ভাবে দিই শো করে অথবা যদি পানি এতগুলো ঢেলে দিতেন শুধু পানি ঢালতেন একসঙ্গে এতগুলা তাহলে কি হতো আপনার মাথার উপরে থাকলে মাথা আস্ত থাকতো সব মরে যেতাম না মাথা পাতা সব চিড়ে ফেটে চূর্ণ হয়ে তো এখন আমি বৃষ্টির কারণ কি আল্লাহ বলে চালনি ব্যবহার করছেন গ্যাসে কি বলে কোন কোন জায়গা বলে চালা কোন জায়গা বলে চালনি হ্যাঁ ধান চাল চালের গুড়ি এগুলাকে চালে চালে না আর অসুবিধা হয় না আপনি বৃষ্টির মধ্যে হাঁটতে পারেন মাথা ফাঁটবে না টুকরা হয়ে যাবে না গর্ত হয়ে যাবে না কি সুন্দর সিস্টেম করে দিয়েছে কত উপর থেকে পড়ে আর সেটা যেন মানুষকে আঘাত করে জানোয়ার মানুষ যেন মরে না যায় এত সুন্দর করে পানি প্রক্রিয়া আল্লাহ করে দিয়েছেন এই কি নাজিলামত সে পানি আমরা পান করি বৃষ্টির ভরে বৃষ্টির পানি দিয়ে আমাদের নদীর মধ্যে পানির ধারা থাকে পৃথিবীতে এক বছর যদি আল্লাহ বৃষ্টি বন্ধ করে রাখেন কি হবে পুকুরে পানি কি থাকবে তলিয়ে যাবে শেষ হয়ে যাবে এমনকি নদীর পানিও যে বরফ নামা পানি পাহাড় থেকে এসে নদীর মধ্যে চলতে থাকে স্রোত থাকে এই বরফ তো জমে বৃষ্টির পানি পেয়ে বৃষ্টির পানি বন্ধ হয়ে গেলে বরফও গলা শস হয়ে গেলে আর নদীর পানিও থাকবে না সাগরে থেকে কয়দিন পানি আনবেন কেমন আনবেন তো আল্লাহ পানির এই যে সাইকেল তৈরি করে সাপ্লাইর ব্যবস্থা করে রেখেছেন জমিন থেকে পানি উঠে ম্যাঘ হয় আবার বৃষ্টি হয় আবার উঠে আবার ম্যাঘ হয় আবার বৃষ্টি হয় এভাবে চলছে এই পানি নাজিল করা আল্লাহ তালা বলে আমি তোমাদেরকে পানি নাজিল করি না তোমরা নিজেরা পানি নাজিল করো তোমাদের জন্য কেউ নাজিল করে দেয় মোটেই না আর এই পানি কত সুমিষ্ট মিষ্টি পানি কত ও পানি এত মজাদার পানি খেলে পিপ আসার পরে দিলটা শান্তি হয়ে যায় আর পানি খাইতে মনে চাইছে এখন পানি নাই হাতের কাছে না এখন আর কোন চিন্তা মাথায় নেই একটা চিন্তা যে পানি কখন পাওয়া যাবে কখন পানি খাইতে পারবো পানিটা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ ঠান্ডা হয়ে গেলেন তো আল্লাহ তালা বলেন লাউ নাসা উজা উজা সালা উল্লা তা করুন এই যে পানি খাও কত হালকা পাতলা নরম গলা যে ঢক ঢক করে ঢুকে যায় আর এই পানিটা কত সাদের পানি এই জন্য এই পানিকে আমরা বলি মিষ্টি পানি আর সাগরের পানিকে বলি লোনা পানি আকাশ পানি পরে এই পানিকে কি বলি মিষ্টি পানি পানির মধ্যে চিনি আছে নাকি তো মিষ্টি পানি বলি কেন লোনা না লোনা হলে কি খাওয়া যায় তো লোনা পানি গলা সেলে দিত একদম মিষ্টি চিনি নাই কিন্তু আসলেই সুমিষ্ট এই জন্য নামই রাখা হয়েছে মিষ্টি পানি মিষ্টি পানির মাছ লোনা পানির মাছ বলি আমরা কারণ এটা পান করার এত ফিট এত উপযুক্ত এর মধ্যে চিনি দিলে পর নকল হয়ে যাবে দুই নম্বর হয়ে যাবে তার ন্যাচারাল অরিজিনাল স্বাদ থাকবে চিনি ছাড়াই চিনি ছাড়াই এটা এক ধরনের মিষ্টি সুস্বাদু হ্যাঁ এত রেডিমেড করে আল্লাহ তারা রেখেছেন অরিজিনাল টেস্টটা তার মধ্যে আপনার প্রিপারেশনের মধ্যে তখন সর্বত ভালো লাগে না যে খালি পানি চাই আসল পানি দেন তো এই হলো পানি আল্লাহ তারা বলতেছেন যে যদি আমি চাইতাম পানিকে এত পান করার উপযুক্ত না করে সুমিশ্র না করে এটাকে যদি আমি উজাজান করে ফেলতাম এ উজাজের অর্থ কি এই আখ আর অর্থাৎ পানিটা যদি নরম না হয়ে কঠিন হয়ে যায় শক্ত হয়ে যায় কড়া কোনো স্বাদ হতো তাহলে তোমরা পানি খেয়ে কোনো টেস্ট পেত না বড় অতৃপ্তি তোমাদের পানি আবার কেমন কোনদিন লাগে আসে না কোনো কোন জায়গায় তো এই ভারী হওয়াটা উজা যান যদি আরো ভারী হয় বেশি ভারী হয়ে যায় পানি খেলে আর সেই মজা থাকবে না কি কারুকার্য কি ক্ষমতা কি কুদরত আল্লাহ তালার আছে পানিকে তিনি কেমন করে সৃষ্টি করেছেন এগুলা পান করার পরে আল্লাহ তালার শকর আদায় করা যে আল্লাহ আমাদেরকে কি ঠান্ডা পানি কি সুমিষ্ট পানির এই নিয়ামত দিয়েছেন একটু শোকর গুজার হওয়া এগুলো একটু দরকার নবী করিম সাল্লাই সাল্লাম মাঝে মধ্যে পানি খাওয়ার পরে দোয়া করতেন কি দোয়া করতেন পান করার মতো উপযুক্ত সুমিষ্ট সুপিয় পানীয় করে দিয়েছেন আল্লাহ রহমত দিয়ে আমরা যে কত গুণা করি এই গুনার কারণে পানিকে তিনি লোনা করেন নাই লবণাত্ম করে দেন নাই এবং কঠিন শক্ত ভারী করে দেন নাই সহজ হালকা করে দিয়েছেন পানি নে আমার এখন এই পানি খেয়ে কি আল্লাহ শোকর আদায় করো আলহামদুলিল্লাহ বলো এই জন্য খাওয়ার আগে বিসমিল্লা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ জমানি থাকে গুলো আমাদের কার শুরুতেও বিসমিল্লা বলি না খাওয়ার পরেও আলহামদুলিল্লাহ না কেন বলি না এই অভ্যাস কেন করি না আমরা এত কষ্ট করি এত সাফার করার পরে এত পানি খেলাম একটু পরে খাই আর পরে বলি কি আলহামদুলিল্লাহ ভাত খাওয়ার পরেও বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে কোনো কিছু ফল খাওয়ার পরেও বলি আলহামদুলিল্লাহ কমপক্ষে এই আলহামদুলিল্লাহ অভ্যাসটা করে ফেলি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি যে তিনি আমাদেরকে এই নিয়ামত দিলেন আমরা খাই তারপরে যদি না বলি আল্লাহ কি বলবেন তোমরা নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে আমার পানি খেয়ে আমার শকর গুজার হয়েছিল আমার দেওয়া গোস্ত খেয়ে শকর গুজার হয়েছিল আমার দেওয়া মাছ খেয়ে এত মজাদার আম খেয়ে আলহামদুল্লা বলেছিলে বলি যে এই যে আম খাওয়ার পর বল আম এত মিষ্টি কোন দোকান থেকে আনছেন দোকানের খবর নেই কোন আল্লাহ সৃষ্টি করলেন ইন্ডিয়ান না পাকিস্তানি ওইটার খবর নেই আমার আল্লাহ যদি সৃষ্টি করে আরে আল্লা তাল্লা কি স্বাদ রেখেছেন আমের মধ্যে আমরা খাবো জিভার মধ্যে এত মজা লাগবে আমাদেরকে এত মজা দেওয়ার জন্য আল্লাহ তালা আমকে সৃষ্টি করে রেখেছেন আলহামদুলিল্লাহ এই কথাটা তো আমাদের জামান দিয়ে আসে না আমাদের মনে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আসে না এই জিনিসটা কি আল্লাহ তালা চান আমাদের কাছে তোমরা কিছু করুজার হও তুমুন আল্লাহ তি তরুন এবার আরেকটা নিয়ামতের কথা আল্লাহ তাল্লাহ বলেন এই তোমরা কি আগুন দেখেছো যে আগুন জ্বালাও আগুনটাও আল্লাহ তাল্লাহ নেয়ামত আগুন নিয়ে আমাদের আগুন লাগলে তো ভয় পাই যায় আগুন তো ক্ষতি কারণ হয়ে যায় আগুন ক্ষতির কারণ আছে আগুন না হলে কি ক্ষতি হবে দেখি আরে ভাতি তো খাইতে পারবেনা আগুন না হলে গোষ্ঠ পার করতে পারবেন নাকি জানোয়ারের মতো কাঁচা গোস্ত খাবো আমরা নাকি কাঁচা মাছ খাবো কিছু খেতে পারবো না তাহলে হ্যাঁ আম খাইতে হয়তো আগুন লাগবে না ফল খেতে লাগবে না কিন্তু ফলার আম খেতো তো কয়দিন থাকবো কলা খেয়ে আমাদের তো ভাত লাগবে এত সুন্দর মজাদার মাছ খাবো এত মজার গোস্ত খাব এত মজাদার সবজি পাক করে খাবো আমরা তো গরু ছাগল না খাবো পাক করা লাগবে কত সুন্দর মজা করে হ্যাঁ ফ্রাই করা লাগবে তেলের মধ্যে ফ্রাই করা লাগবে এগুলো সবগুলোর জন্য কি লাগবে আগুন লাগবে খালি খাওয়ার জন্য আগুন লাগে না অনেক কিছুর জন্য লাগে এই যে এখন আপনার রুমের মধ্যে হিটার আছে এটা আগুন না আপনার গাড়ি চলে আগুন আছে না ট্রেন চলে আগুন আছে না আগুন ছাড়া তো অনেক কিছু চলবে না এই যে আগুন দিয়ে আল্লাহ ফায়ার দিয়ে কত কিছু চালানোর কত কিছুর ব্যবস্থা করে দিয়েছেন এই আগুনের কথা আল্লাহ তালা স্মরণ করে দিয়েছেন যে তোমরা দেখেছ কি আগুন যেটা তোমরা দিয়ে সলাই দিয়ে জ্বালাও আর সেটা তোমাদের কত হ্যাঁ কল্যাণের কারণ হয়ে যায় আম নাহনুল আগুন জ্বালানের জন্য জ্বালানি হিসাবে তোমরা যে গাছ কাঠ লি ব্যবহার কর আগের জমানা তো ফুয়েল লাকড়ি ছাড়া আর কিছু ছিল না আগুন জ্বালানোর জন্য পরদী পর্যায় পর্যায় কয়লা এসেছে এখন কি এসেছে পেট্রোল এসেছে গ্যাস এসেছে আরো কত কিছু এসেছে ইলেকট্রিসিটি এসেছে এই সব কিছু তোমরা তৈরি করেছ না আমি তৈরি করে দিয়েছি বিজ্ঞানীরা বলবে যে আল্লাহ দিলেন কেমন ইলেকট্রিসিটি তো আমরা তৈরি করলাম নদীর মধ্যে বান দিয়ে পেট্রোল তো থেকে আমরা আবিষ্কার করলাম আবিষ্কার করছেন বানিয়েছেন কি আল্লাহ পানির মধ্যে বান দিয়ে তারপরে ইলেকট্রিসিটি বানিয়েছেন পানি দিয়েছিল কে আল্লাহ কাজে গোড়ার দিকে যেতেই হবে আল্লাহ হ্যাঁ বিজ্ঞানীরা বুদ্ধি খরচ করে পাওয়া যাবে আবিষ্কার করে নিয়ে এসেছে আবিষ্কার আল্লাহ দেওয়া ইনগ্রেডিয়েন্ট কাঁচা মাল র মেটেরিয়াল কে ব্যবহার করে বিজ্ঞানীরা চালা করে আবিষ্কার করেন আসল সব সবকিছুর ইনসা সবকিছুর প্রথম র মেটেরিয়াল সৃষ্টি এটার দায়িত্ব যে আপনার অথরিটি এটার যে ক্রেডিট তাকে দিবেন আল্লাহ আল্লাহ সবকিছুর প্রথম নির্মাতা প্রথম আবিষ্কার প্রথম দিনেওয়ালা হচ্ছে আমি তাহা এই আগুনের গাছগুলোকে লাকড়ি কে তোমরা আবিষ্কার করেছ নাকি এগুলোকে তোমরা সৃষ্টি করেছ না আমি সৃষ্টি করেছি নেচার সমস্ত নেচারের সৃষ্টিকর্তা হচ্ছেন কে আল্লাহ আর নেচারের ইনগ্রেডিয়েন্ট দিয়ে মানুষ নড়াচড়া করে অনেক উন্নতি করে অনেক কিছু বানায় অনেক কিছু আবিষ্কার করে কিন্তু আসল নেচারের যিনি সৃষ্টিকর্তা তিনি তো আল্লাহ আল্লাহতালা তাকে কি ঝোলা যায় তাকে কিভাবে অস্বীকার করা যায় তাকে কিভাবে মানতে না মেনে মানুষ থাকতে পারে যারা পৃথিবীতে খাওয়া দাওয়া করতে চায় চলাফেরা করতে চায় পাকশাক করতে চায় অনেক কিছু করতে চায় তাদের জন্য কি সুন্দর করে আগুনের এই আইডিয়া আমি আগুনের এই জিনিসকে সৃষ্টি করে ছেড়ে দিয়েছি পৃথিবীর মানুষ আগুন কি কত রকম কাজে লাগাচ্ছে কত কাজে লাগানো হচ্ছে মানুষের জন্য বুঝতে কষ্ট হতো কিন্তু এখন আমাদের জন্য বোঝা সহজ হয়ে গেছে আগের জমানায় আগুনের ফায়দা কি ছিল ভাত পাক লাগে তরকারি পাক করা লাগে আর কি আর কি ফায়দা ছিল আগের জমানায় বলেন দেখি শীত থেকে ঠান্ডা থেকে আগুন জ্বালাত জ্বালাবেন বাতি জ্বালাবেন হারিকেন জ্বালাবেন আগের জামানায় মোমবাতি জ্বালাতে হলো আগুন লাগবে তাহলে লাইট হিসাবে ঠান্ডা থেকে বাসার কারণ হিসাবে আর পাক সাক করার কারণে আরো খুচা টুকটাক থাকতে পারে এই মেন তিন কাজে ছিল কিন্তু এখন আগুন কত কাজে লাগছে জন্য আগুন কত একটু আগে এক্সাম্পল দিলাম কি প্লেন চালাইতে আগুন গাড়ি চালাইতে আগুন ট্রেন চালাইতে আগুন মেল চালাইতে আগুন ইলেকট্রিসিটিতে আগুন গ্যাসে গ্যাসই হলে আসলে আগুন এসবগুলো দিয়ে আগুন দিয়ে আমরা কারখানা ফ্যাক্টরি থেকে আরম্ভ করে ইলেকট্রিসিটি সারা দুনিয়া আলোকিত সারা দুনিয়া নড়ছে নড়া নড়ি করছে যত রকমের টাকা ঘুরছে সবগুলোর পিছনে কি আগুন বিজ্ঞান আবিষ্কার হওয়ার আগে তো আর কি এত বোঝা মনে হয় যেন কঠিন ছিল আমাদেরকে আল্লাহ তালা বুঝা সহজ করে দিয়েছেন কিন্তু আমরা তো কোরআন থেকে সবচেয়ে দূরে অবস্থান করছি আমাদের লেখাপড়া শিক্ষা দীক্ষার মধ্যে কোরআনের কোন সিলেবাস নাই আছে স্কুল কলেজ ইউনিভার্সিটি কোরআন বোঝার জন্য কোরআনে কত সুন্দর বিজ্ঞানের কথা আছে এগুলা পড়ানো হয় নয় প্রাইমারি স্কুলে অথবা ইফতেদায় মাদ্রাসা অথবা মকতবের মধ্যে কোরআন আছে আলিবা তাকে কোরআন শরীফ শেখা করা কোরআনের জ্ঞান এখানেই শেষ আর এই যে তিরিশ পাড়া কোরআন আয়াতের মধ্যে এত সুন্দর সুন্দর কথা আছে এগুলো কয়জন শিখলো এম এ পাস করে বিএ করে ব্যারিস্টার হয়ে ডক্টরের ডিগ্রি নিয়ে ডাক্তার হয়ে ইঞ্জিনিয়ার হয়ে কোরআনকে বুঝার মতো কোনো সিলেবাস পড়ানো হয়েছে এই দুরবস্থা কেন কোরআনটা শিক্ষা জ্ঞানের একটা সোর্স না আমরা যদি বিজ্ঞানীদের অনেক রকমের তত্ত্ব পড়ি আর কোরআন যদি না পড়ি তাহলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা পূর্ণাঙ্গ না আল্লাহ তারা আমাদের দেশে যারা কলেজ স্কুলে ইউনিভার্সিটি লেখাপড়া করে এডুকেটেড হয়ে আসেন কোরআন চর্চা না করার কারণে তারা বিরাট জ্ঞানকে মিস করে ফেলেন এখন তাদের উচিত কি এই কোরআনের জ্ঞান চর্চা করা কলেজ ইউনিভার্সিটি মিস করেছি আমরা আসি আমরা এখন কোরআন হাজি জ্ঞানকে পরে পরে শিখি তার সকল হয়ে গেছে। হাদিসের ল্যাঙ্গের সকল ভাষায় আছে কাজেই মুসলমানকে এই জ্ঞান চর্চা করার জন্য কোরআন হাজি জ্ঞান অর্জন করতেই হবে তা না হলে আমরা জ্ঞানী হতে পারবো না আসল জ্ঞান কোথায় কোরআন এবং হাজিসের মধ্যে কোরআন হাকিম এই জ্ঞান শিখবে না আর হয়ে যাবে পন্ডিত হয়ে যাবে বুদ্ধিজীবী হয়ে যাবে এই জ্ঞান জ্ঞান না শিখে ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে বাইরে বলে যে আমাদের পূর্বপুরুষটা ছিল বলে দিছে আর এটা মুখস্থ করে বিশ্বাসও করছে এইটার উপরে ইমান আনছে আমাদের পূর্বপুরুষ ছিল বানর দারুইনের কথার প্রতি ইমান আনলে আল্লাহর প্রতি কি ইমান থাকে থাকে না কারণ আল্লাহ তালা বলছেন আমাদের পূর্বপুরুষ কি ছিল আদম আলাহিফা বানাবো আদম আল্লাহাম ছিল আমার পূর্বপুরুষ মানুষ খলিফা আর ডারুইন বলে তারা ছিল বানর এই কথা স্বীকার করলেই তো আল্লাহর উপরে হয়ে যায় কাজে আমাদের দেশে অনেক বিজ্ঞানীরা পণ্ডিতরা। বুদ্ধিজীবীরা যে গুফুরি করে ফেলতেছেন খবর আছে হলো দুর্ভাগ্য। তো আল্লাহ বলেন যে দেখো এই যে তোমাদেরকে আমি কৃষির কৃষির নিয়ামতের কথা বললেন গত সপ্তাহে ছিল আমাদের জীবনের নিয়ামতের কথা হায়াত আত্মগুলো দিয়েছেন তাই না এরপরে আজকে বললেন এই যে আমাদের খাবার দাবার কাজের মাধ্যমে আমাদের শস্য খাবার ধান চাল ফল মূল শাক সবজি এই সবকিছু এই সব কিছু তারপরে কি বললেন পানি নিয়ামতের কথা পানি নিয়ামতের সঙ্গে সকল পানিও চলে আসে শরবতের মধ্যেও তো চায়ের মধ্যে কি আছে আছে। দুধের মধ্যে অনেক পরিমাণ আছে দইয়ের মধ্যেও পানির পরিমাণ আছে যে কোনো ড্রিঙ্ক এর মধ্যে কি আছে পানি আছে পানি ছাড়া কোন পানিও নাই এই দুই নম্বর বললেন তিন নম্বরে কি বললেন আগুনের কথা যেটা খাদ্য পাক করার জন্য এবং আমাদের জীবনের চাকা চলার জন্য পৃথিবী সভ্যতার চাকা ঘুরতেছে আগুন দিয়ে এই সব নিয়ামত খেয়ে ভোগ করে কি করতে হবে আল্লাহ বলেন যে এগুলো খেয়ে ভোগ করে আমার একটু শোকর আদায় করবেলা তোমার এই মহান রব তোমাদের এই রবের তাসবি কর শকর আদায় কর আমার এই নিয়ামতকে ভোগ কর খাও দাও হ্যাঁ এনজয় কর ভোগ করো আর আমার শুকুর আদায় কর আমার গুনগান গাও কিভাবে আল্লাহ আলহামদুলিল্লাহ খাওয়ার পরে কমপ্লিট দোয়া আছে আলহামদুলিল্লাহ হিল্লাদি আত আমানি অসাকানি ওই যে মিনাল মুসলিমিন সে আল্লাহর শুকর প্রশংসা যিনি আমাকে খাওয়ালেন এই পান করালেন আর আমাকে মুসলিমও বানালেন আমি চিনতে পেরেছি আমাকে এগুলা কে দিয়েছেন এটা হলো ফর্মাল শকর বললাম আর আল্লাহর হুকুম মেনে আল্লাহ যে কথা আমল করতে বলেছেন সেগুলো মেনে নামাজ পড়ে রোজা রেখে পর্দা করে হালাল হারাম বেঁচে আমার আল্লাহর কথা মানি এটা আসল শকর হয় মুখে আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ বললাম কিন্তু কাজে আল্লাহর কথা যদি না মানি এটা কি পূর্ণাঙ্গ শোকর হলো এরপরে আল্লাহ সুন্দর সুন্দর তসবির করার গুনগানের ব্যবস্থা করে দিয়েছেন কোরআন পড়লেও আল্লাহ শুকুর আদায় হয়ে যায় আল্লাহর গুনগান হয়ে যায় আলহামদুলিল্লাহ কার গুনগান হচ্ছে আল্লাহ তালা সকাল সন্ধ্যায় যে দোয়াগুলো আছে সুভান এই সুন্দর আগে এরপরে কোরআন শরীতালাবাদ করা প্রত্যেক দিন এরপরে নামাজের মধ্যে আল্লাহ আকবার সব হান রবি আল্লাহ কার শোকর হয় আল্লাহ এই সবগুলো আদায় করার জন্য আল্লাহ তালা বলছেন তোমার মহান রব এত মহান এত বড় রব সেই রবের শুকর আদায় করো তার তসবি গাও এই জন্য নামাজের মধ্যে অন্যতম রিসাইটেশন অন্যতম তেলাওয়াত অন্যতম উচ্চারণ কোন জিনিস রুকু এবং শেষদার মধ্যে যেখানে আল্লাহর কাছে মাথা নত করি সেখানে গিয়ে কি পড়তে হয় সোভানা তস্বি পাওয়া লাগে সোভানা রব্যালীন সোভান রব্যাল তো নামাজের মধ্যে কার তসবি হয় আল্লাহ তালা তসবি হা তসবি নামাজের বিরাট জিনিস এই জন্য যারা আমরা নামাজ পড়ি না পাশো আকত আমরা কি আল্লাহ তালার গুনগান আসলে গাই কি জিনিস মিস করি আমরা এই কবিরে গুনাম ওদিনিপ্ত আসি এত অলস হয়ে গেছি এত কিছু করি দুনিয়া জন্য আহারে এই আমরা প্রবাসে চলে আসলাম নিজের দেশের আলো বাথা ছেড়ে দিয়ে বিদেশে চলে আসলাম আত্মীয় মিস করে রিজিকের জন্য এত কষ্ট করতে রাজি আসি সারাদিন কাজকর্ম করতে রাজি আছি ডিউটি করি আর পাওয়ার জন্য হ্যাঁ বেশি উন্নতি করার জন্য কষ্ট করতে রাজি আছি কিন্তু জান্নাতের নিয়ামত পাওয়ার জন্য কষ্ট করতে রাজি নাই দুনিয়ার মধ্যে কষ্ট থেকে বাঁচার জন্য যা করা দেখা সব করি আখ রাতের থেকে বাঁচতে হবে তার জন্য কিছু করতে রাজি না ফরজ নামাজটাকে ত্যাগ করি না নফল নামাজ পড়ি এরপরে কোরআনতালাবাদ করি এরপরে দোয়াদু দরদগ পড়ি আর আল্লাহ তালা শুকর আদায় করা নিয়ামত খেয়ে আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি ফল উ কুসিমুজুম ইন্ন হু ল কৌ তালমু নীম ইন্নকু করিমিত মুহরুম মের রা এ আগামী আয়াতগুলোর মধ্যে কোরআন এর উপরে বিশেষ কিছু কথা বলবেন এই আমরা মূল্যায়ন করছি না কোরআন যে কি জিনিস কত বড় নিয়াম কত এই সম্পর্কে বয়ান আছে আজকে এটা আমি হাফ ওয়ে তে করতে চাই না আগামী সপ্তাহে ইনশাল্লাহ তালা এই কোরআন বয়ানের উপরে আমরা বয়ান করব ইনশাল্লাহ এবং আশা করছি আগামী সপ্তাহে আমাদের সুরা আল ওয়াকা শেষ হবে ইনশাল্লাহ তা